Peace TV, Bangla. Allah, Allah, ya Rabbi, ya Allah. Allah, ya Rabbi, ya Allah. محمد رسول الله محمد رسول الله ارجو رضاك يا Asalamualaikum warahmatullahi wabarakatuh Alhamdulillah Alhamdulillah rabbil alamin was salatu was salam ala ashrafil anbiya wal mursalin wa पृलार सकुल दर्शक श्रोता भाई बन के पृथ्वी विभिन्न अवस्था जरा रही सकल केमंत्रण जाना धारा पर्वभित आलोचना आकिदार ऊपर एवं आप सालाम और शुभेच्छा ज्ञापन करक दर्शक श्रोता के बांगे थारण सुप्रिय दर्शक श्रोता हमारा आकिदा এই বিষয়ের আলোকে ভিত্তি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম রসুল্লাহ সাল্লি আসসাল্লামের সন্না যা পরিব্যাপ্ত হয়ে আছে আমাদের সার্বিক জীবনে আসুন রাষ্ট্রীয় জীবনে একজন অমুসলিম নাগরিকের নিরাপত্তার ব্যাপারে নবী করিম সাল্লাহ ভাই আলিহসাল্লামের সন্না আমাদের কি শিক্ষা দিয়েছে সে ব্যাপারে আজকে আমরা আলোকপাত করব। আর এই আলোচনায় গ্রহণের জন্য যারা আমাদের সম্প্রচার কক্ষে আমন্ত্রিত হয়েছেন তাদের সকলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি শেখ আব্দুমাতাম উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনায় প্রবৃত্ত হই আসুন একজন অমুসলিম নাগরিকের নিরাপত্তা কতখানি নিশ্চিত হয়েছে ইসলামী বিধানে বা নবিজির সন্ন্যায় সেটা জানার জন্য প্রথমেই যাচ্ছি শেখ আহমদুল্লাহর কাছে ধন্যবাদ আপনাকে ইসলাম আল্লাহ সু বাহান তাল পক্ষ থেকে দেওয়া মনোনীত আল্লাহ তালারই দেওয়া দিন যার কারণে ইসলামে আল্লাহর সৃষ্টি জগতের প্রতিটি সদস্যের অধিকার অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষিত হয়েছে এখানে শুধুমাত্র মুসলিমদের অধিকার নয় মুসলিমদের অমুসলিমদের এমন কিছু মানুষ নয় প্রাণীদের অধিকারও পর্যন্ত ইসলামে সংরক্ষিত হয়েছে যেটি আমাদের আজকে আলোচ্য বিষয় অমুসলিমদের অধিকার অমুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হল তারা অমুসলিম হিসেবে মুসলিম সমাজে যদি বসবাস করেন যথাযথ নিয়ম অনুযায়ী তারা কোনো অবস্থাতেই অবজ্ঞার পাত্র হবেন না তাদের সঙ্গে অবিচার করা হবে না সেটা অর্থনৈতিকভাবে হোক বিচার বা মামলা মোকদ্দমা ইত্যাদির মাধ্যম হোক যে কোনোভাবে আল্লাহ সুফাহ তালা স্পষ্টভাবে বলেছেন যে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করছে না তোমাদেরকে হত্যা করছে না তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দিচ্ছে না তাদের সঙ্গে আনতাবার রোহোম মতকসিতু তোমরা তাদের সঙ্গে ন্যায় বিচার করবে সুন্দর ব্যবহার করবে সদ আচরণ করবে এটা আল্লাহ নিষেধ করেন না বরং ইন্দ হাইবুল মহসিদিন আল্লাহ তালা বরং ন্যায় বিচার যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন এখান থেকে আমরা বুঝলাম একজন অমুসলিম সদাচারণ পাবে মুসলিম সমাজ থেকে ন্যায় বিচার পাবে মুসলিম সমাজ থেকে এর পাশাপাশি একজন মুসলিম তার জীবনের নিরাপত্তা পাবে যদি মুসলিমকে ইসলামিক রাষ্ট্রে বসবাস করতে দেওয়া হয় তাহলে কোনো মুসলিম সে অমুসলিম হিসাবে তাকে হত্যা করার অধিকার রাখে না এমনকি সে যথাযথ নিয়ম সাপেক্ষে তার ধর্মীয় কার্যাবলী পালনে তাকে কোনো মুসলিম বাধা দিতে পারবে না তার কোনো কিছুতে আক্রমণ করতে পারবে না তাহলে আমরা দেখতে পারি একজন মানুষ জীবনে বেঁচে থাকাটা তার মৌলিক বিষয় তার সম্পদ নিরাপত্তাটা মৌলিক বিষয় আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মর্যাদা নিয়ে বেঁচে থাকা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ন্যায় বিচার পাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় তার ধর্মীয় স্বাধীনতা পাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় এই পাঁচটি মৌলিক অধিকারের পাঁচটি কিন্তু একজন অমুসলিম মুসলিম সমাজ থেকে ঠিকই পেয়ে থাকে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে অমুসলিমকে একজন সাধারণ মানুষের মতোই সমস্ত অধিকার ইসলাম দিয়েছে আমরা শেখ হাসান জামিলের কাছে যাবো এবার হাজরত উমরে ফারুক রদিউল্লাহ তালাহ আনহুর একটা বিষয় যদি আপনি একটু চিন্তা করেন যে তিনি বায়তুল মুকদ্দাসের যে ইহুদিরা থাকতেন বা অন্য ধর্মাবলম্বী যারা থাকতো তাদের উপর যে ট্যাক্স নির্ধারণ করা হয়েছিল। তাদের নিরাপত্তা দিয়েছিলেন তিনি মুসলিম বাহিনী দিয়ে কিন্তু কোনো এক যুদ্ধে মুসলিম বাহিনীর প্রয়োজন হলো সেখান থেকে মুসলিম বাহিনীকে প্রত্যাহার করার সিদ্ধান্ত হল সাময়িক হাজরত উমরে ফারুক রদিউল্লাহ তাল আনহু কী ঘোষণা দিলেন যে তোমরা যারা ট্যাক্স দিয়েছিলে জিজিয়া দিয়েছিলে নিরাপত্তার জন্য আমরা তোমাদের নিরাপত্তা দিতে পারছি না আমাদের সৈন্য প্রত্যাহার করে নিতে হচ্ছে কাজেই তোমাদের সমস্ত ট্যাক্সগুলো আমরা রিটার্ন দিচ্ছি এই বছরের সমস্ত ট্যাক্স তোমরা ফিরিয়ে নাও হয়তো মানে ফারুক রাজত এই দৃষ্টান্ত স্থাপন করেছেন সারা জগৎবাসীর জন্য এটা এক দৃষ্টান্ত যে আমি যতদিন পর্যন্ত তোমাদের নিরাপত্তা দিতে না পারবো তোমরা যে সম্পদ দিয়েছ সেটা আমরা ফেরত দিচ্ছি সম্পদ নিলে কেউ ফেরত দেয় এই দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে ট্যাক্সের বিষয়ে একটু ক্লিয়ার করা আমাদের মানুষ হয় এদেশের আলোচনা শেষের দিকে উত্তর কিছুটা এসে গেছে যে আসলে তো এটা তার সার্ভিসের আমি একজন মুসলিম থেকে কি পাচ্ছি জাকাত পাচ্ছি জাকাত ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে সে জাকাত দিয়ে দারিদ্র বিমোচন করবে সামাজিক উন্নয়নের আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা অতীব গুরুত্বপূর্ণ ইসলাম অমুসলিমকে কিভাবে দেখেছে একটা অমুসলিম ইসলামের কাছে একজন মুসলিম শাসকের কাছে কতটুকু নিরাপত্তা রাখে তার ব্যক্তিগত স্বাধীনতা ইসলাম কিভাবে দিতে চাই এটা আমরা সম্মানিত দর্শক মণ্ডলীর কাছে পেশ করতে চাচ্ছি আমরা খুব খোলাখলিভাবে আপনাদেরকে পেশ করতে চাচ্ছি দেখুন ইসলাম একটা কত উদার বিধানের নাম আসলে আমরা যদি জানতে পারতাম তাহলে আমাদের এই সংকীর্ণতা থাকতো না তাহলে আমরা নিজের বিষয়টি যেমন ভাবতে পারতাম অন্যের বিষয়টি তেমন বা অমুসলিমের বিষয়টি তেমন ভাবতে পারতাম দেখুন আসমা বিনতে আবি বাকর রাজি আল্লাহ তালা আনহা আল্লাহ রসলের কাছে এসে বলছেন যে আল্লাহ রসল আমার মা আমার নিকটে আসেন কিন্তু রাগবতানীর ইসলাম সেই ইসলাম থেকে অনাগ্রহী সেই ইসলাম কবুল করবে না কিন্তু আমার নিকটে আসে আমি তার সাথে কীরূপ আচরণ করব। তো আমার মা आचरण जिन सो दुरबल नाई कथा रसुल्लम शेष जीवन मक्का विजय दिनो बोलेंजिया अबूतलेम मे উম্মোহানি মক্কা বিজয়ের দিন রাসুলের বাড়িতে আসলেন তখন তিনি এসে দেখলেন অবস্থাটা যে আল্লাহ রসুল গোসল করছেন আর ফাতেমারা যে আল্লাহ তালান আল্লাহ কাপড় দিয়ে ঘেরে রেখেছেন পর্দা করে গোসল করছেন তখন ফাতেমা বললেন যে উম্মহানি এসেছেন বলে কোন উম্মোহানি না অমুক তারপর আল্লাহ রসুল যখন গোসল করা শেষ হয়ে গেল তিনি আটের কাজ সলাত আদায় করলেন তারপরে উম্মোহানি বলছেন যে আমার ভাই একজন মুসলিমকে হত্যা করেছে তাকে আমি নিরাপত্তা দিয়েছি সেই বিষয়টি আপনার কাছে জানতে আসলাম তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ও মহান আজার তো মানে আজাত্তে তুমি যাকে নিরাপত্তা দিয়েছ আমিও তাকে নিরাপত্তা দিলাম আমান্তে মানে আমান্ত তুমি যাকে আমানত রেখেছ নিরাপত্তা আমিও তাকে নিরাপত্তায় রেখে দিলাম একজন কি আছে তুমি যাকে নিরাপত্তা দিয়েছ আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম সেকটা কথা বলছি যে দেখুন অমুসলিমের সাথে আল্লাহ রসুল কোন সময় দুর্বল আচরণ দেখাননি সফরে ছিলেন বোখারি মুসলিমের হাদিস তাদের কাছে পানি ছিল না তা আর কয়েকজনকে বললেন তোমরা তারা দেখলো যে একজন মহিলা পানির মশক দিয়েছে গাধার উপরে আর দুই দিকে মশক ঝুলছে আর ও মশকের উপরে বসে আছে তা আল্লাহ রসুল যেহেতু পানির খোঁজে পাঠিয়েছেন তখন তারা তাকে ধরে নিয়ে চলে এসেছে আল্লাহ রসুলের কাছে আল্লাহ রাসুল তার মশক থেকে পানি পান করলেন তারপর তাকে নিরাপদে চলে যেতে বললেন তারপর সে বাড়ি দিকে চলে গেল তারপর রাসুলের আচরণের কথা বলল ও তো মুসলম হলে আরও অনেকে মুসলমান হল তো এখানে যে আল্লাহ রাসুল যার মশক থেকে পানি পান করলেন এ হচ্ছে একজন অমুসলিম একজন অমুসলিম মহিলা আল্লাহ রসুল তার সাথে কোনোরকম দুর্বল আচরণ দেখালেন না আসুন আমরা যাচ্ছি শাহ জামান বিন আব্দাল্লামের কাছে আলহামদুলিল্লাহ ইসলামী রাষ্ট্রে ইসলামী সমাজে অমুসলিমের নিরাপত্তার বিষয়টা আলহামদুলিল্লাহ বিজ্ঞ আলোচকবৃন্দ আলোচনা করেছেন এখানে মোটামুটি সব দিক এসেছে আমরা এক কথাই বলবো যে সে যদি মাহাদ হয় এটা একটা শর্ত ইসলামের স্বাধীন রাষ্ট্রে কাফের মশ্রিক বসবাস করতে হলে একটা শর্ত হলো সে চুক্তিবদ্ধ হবে অথবা ট্যাক্স দিয়ে থাকবে চুক্তিবদ্ধ অথবা ট্যাক্স এই দুই শর্তে সে অধিকার পাবে অধিকারগুলো সব অধিকার তার জানের নিরাপত্তা মালের নিরাপত্তা তারপরে তার স্বাধীনতা তার ইজ্জত সম্মানের নিরাপত্তা এগুলো সব ভোগ করবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আবারও বিরোধীর কেনারায় এসে উপস্থিত সীমিত সময়ের জন্য ছোট্ট একটু বিরতি আমরা নিচ্ছি বিরতির পরে আবারও আমরা আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসব ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা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 थ जा महान आल्ला उल्लेख कर सकाल सार्लाशेलमुक्त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 সেহী মুসলিম চতুর্থ খণ্ড কেয়ামত জন্নাদ ও জাহান নামের বিবরণ অধ্যায়ে হাদিস সংখ্যা ছ হাজার সাতশো পঁয়ষট্টি श्लिष्ट कि आलोचित होलुमुल आन, आन हो शुरोन कुरान भो भावे बुझार जन्म की ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় প্রত্যাবর্তন করেছি আলিলাম একজন মুসলিম নাগরিক রসুল্লা সাল আলী আসালামের সন্ন্যার নীতিমালার আলোকে কেমনভাবে তিনি নিরাপত্তা লাভ করবেন বা করেছিলেন সে মর্মে আমরা আলোচনা শুনছিলাম অর্থাৎ আমরা বলতে পারি ইসলামী রাষ্ট্রে একজন অমুসলিম নাগরিকের নিরাপত্তার বিধান ইসলাম কি বলেছে এই মর্মে আসুন আমরা যাচ্ছি শেখ আকরামুজামান বিন আব্দসাল্লামের কাছে আলহামদুলিল্লাহ ইসলামী রাষ্ট্রে ইসলামী সমাজে অমুসলিমের নিরাপত্তার বিষয়টা আলহামদুলিল্লাহ বিজ্ঞ আলোচক বৃন্দ আলোচনা করেছেন এখানে মোটামুটি সব দিক এসেছে আমরা এক কথাই বলবো যে সে যদি মহাদ হয় এটা একটা শর্ত ইসলামের স্বাধীন রাষ্ট্রে কাফের মশরেক বসবাস করতে হলে একটা শর্ত হলো সে চুক্তিবদ্ধ হবে অথবা ট্যাক্স দিয়ে থাকবে থাকবে চুক্তিবদ্ধ অথবা ট্যাক্স এই দুই শর্তে সে অধিকার পাবে অধিকারগুলো সব অধিকার তার জানের নিরাপত্তা মালের নিরাপত্তা তারপরে তার স্বাধীনতা তার ইজ্জত সম্মানের নিরাপত্তা এগুলো সব ভোগ করবে এবং সেই ক্ষেত্রে একটা হাদিস মাঝে মধ্যে আমাদের এই আলোচনায় উঠে এসেছে অনেকেই পাঠ করেছেন আবারও আমি স্মরণ করিয়ে দেবো মান কতলা মহা জিদ আরফ আল জান্না জানবি হ্যাঁ যে ব্যক্তি চুক্তিবদ্ধি ব্যক্তিকে অর্থাৎ অমুসলিম কিন্তু ইসলামী রাষ্ট্রে সে চুক্তিবদ্ধভাবে থাকতেছে তাকে যদি কেউ হত্যা করে তাহলে সে জান্নাতের সুগন্ধি পাবেন তো এখানে আমরা আরেকটা বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি স্মরণ রাখা ভালো সেটা হলো আমরা আবার যদি বিষয়টাকে অমুসলিম এবং মুসলিমকে এক সমান মনে করি তাহলে কিন্তু এটা ঠিক হবে না বিষয়টা কারণ মুসলিমকে আল্লাহ সম্মানিত করেছে জি এবং যারা অমুসলিম হবে তারা শর্তযুক্তভাবে সম্মানিত শর্তযুক্তভাবে কিন্তু সম্মানিত পাবে জীবনে এবং এবং পরলৌকিক উভয় জীবনে কিন্তু সে নিরাপত্তা পাবে কিন্তু আল্লাহ রসুল আরেকটা হাদিস আমরা আবার এই আলোচনা থেকে এরকম না বুঝে ফেলি যে একেবারে সমানের সমান আল্লাহ রসুল সালাম বলছেন যে একে যদি চুক্তিবদ্ধ কোনো কাফের মুশ্রীকে হত্যা করে তো সে জাহান্ন সে জান্নাত পাবে না জান্নাত পাবে না তার তো বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে কিন্তু আল্লাহ রসুল সালাম এরকমটি কোথাও বলেননি যে এর বদলে আবার ওই মুসলিমকে হত্যা করা হবে কারণ রসুল্লাহ সুহাম বলছেন মুসলিমুন বেকার এই বিষয়টা আমরা অনেক সময় কিন্তু তাদের এই অধিকার বলতে বলতে মুসলমানের সাথে আর পার্থক্যটাই হারিয়ে যায় এমনটা যেন হয় এরকম যেন না হয় আমাদের অবশ্যই ইসলাম তো অবশ্যই বিজয়ী যোগ্য এবং ইসলামের উপরে কোনো কিছুকেই যেমন বিধানকেও বিজয়ী করা যাবে না তেমন কোনো ধর্মকেও বিজয় করা যাবে না কারো অধিকারকেও বিজয়ী করা যাবে না এমনকি সমানও করা যাবে না এটা হলো আল্লা পক্ষ থেকে প্রদত্ত সম্মান এই সম্মানে আমাদের তো হিংসা করার কোনো কিছু নেই ধর্মের মানুষকে তার বিরোধী দলের লোককে তার বিমনা সমমনা নয় এমন বিমনা লোকদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করতো অসীম ভাবে সেমতো ইসলাম কথাটা ও দ্বারা নবীর সন্না এখানে নিষেধ করে নাই উৎসাহ দেওয়া উচিত অবশ্যই কোন মুসলিম এবং কোন অমুসলিমকে সমান চোখে দেখা হয়নি ইসলামটা দেখেনি তা দেখবে না একজন মানুষের মানবিক অধিকার ইসলাম দেখেছে মাত্র মাত্রাল বলেছেন কোন ব্যক্তির প্রতি অত্যাচার করা হবে না বাস এটা হলো মানে খুব নাকেরা শব্দ মানে অনির্দিষ্ট শব্দ একজন অমুসলিম মুসলিম দেশে সরাসরি বাস করার সুযোগ নাই তো ট্যাক্স দিয়ে বসবাস করতে হবে জিমি হিসাবে আলোচনা সাপেক্ষে চুক্তি আলোচনা সাপেক্ষে রাসুল সাল্লাম খাইবারের যুদ্ধে এলাকা দখল করে নিলেন তারপরে সমস্ত জমি তাদের হাতে রাসুলের হাতে চলে আসলো মানে সব জমির মালিক আল্লাহ রাসুল কিন্তু ইহুদিরা মুসলমান হল না তখনও ইহুদিরা ওখানে থাকার সুযোগ পেল কিন্তু ইহুদিরা আল্লাহ রাসুলের কাছে এভাবে একটা কথা পেশ করলো যে আল্লাহ রাসুল জমি জায়গা তো এখন আপনার কিন্তু আমরা চাষ করে খেতে থাকতে চাচ্ছি আর এই চাষের বিনিময়ে অর্ধেক আপনাকে আমরা দিয়ে আসব। আর অর্ধেক আমরা ভোগ করব। তখন আল্লাহ রাসুল তাদের কথাটা মেনে নিলেন তবে তিনি বললেন যে যতদিন পর্যন্ত আল্লাহ রাখবেন আমি তোমাদেরকে এখানে স্থায়ী রাখার অধিকার দিলাম না যতদিন আল্লাহ রাখবেন ততদিন এমন একদিন আসবে তোমাদেরকে এই ইসলামী চলে আসলেন তখন তাদেরকে এলাকা থেকে বের করে দিলেন মুসলিম হিসেবে বসবাসের অধিকার দিয়েছে অবশ্যই কোনো অমুসলিম কোন মুসলিমের অধিকার পায় না সাথে সাথে ওই কথাটা আরো স্পষ্ট যে রাসুল সরা বলেছেন কোন মুসলিম যদি কোন অমুসলিমকে হত্যা করে এর বিনিময়ে কোন মুসলিমকে হত্যা করা হবে না তবে কোন অমুসলিম যদি মুসলিমকে হত্যা করে তাহলে সে অনেক উপরে এই অধিকারে থাকতে এই মানে তাদেরকে উন্নীত করার জন্যই তো ইসলাম দাওয়াত এবং জিহাদের সিস্টেম অমুসলিমরা যদি মুসলিম শাসক যদি ভালো মনে করেন ট্যাক্স নিয়ে হোক অথবা অন্য কোনোভাবে হোক অথবা ট্যাক্স ছাড়া হোক মুসলিম শাসক যদি তাদেরকে থাকার অনুমতি দেন তাহলে তারা থাকবে এবং যেটা স্থায়ী অনুমতি দেন সেটাও তারা দিতে পারেন এটা শাসকের ব্যাপার কিন্তু আমাদের সমাজে যারা অমুসলিম বসবাস করে মুসলমানদের মাঝে তাদের ব্যাপারে কিছু কুসংস্কার খারাপ ধারণা বাজে ধারণা আমাদের মুসলিমদের মধ্যে আসে আমরা অনেকে মনে করি যে অমুসলিমদের রান্না করা খাবার খাওয়া যাবে না অথবা তাদের সাথে খাওয়া যাবে না অথবা তাদের দাওয়াত গ্রহণ করা যাবে না সেক্ষেত্রে তাদের খাবার গ্রহণ করা তাদের আপ্যায়নের যে বস্তুটা আমাকে আপমান করার জন্য যেটা পরিবেশন করছে বস্তুটা আমার সরিয়া অনুযায়ী আমি খেতে পারি তাকে বন্ধ হিসাবে অন্তরঙ্গ একজন মুসলিমের বাসাতে খাওয়াও যাবে প্রয়োজনে কিন্তু তাদের জবে প্রাণী খাওয়া যাবে না অবশ্যই এই কথার অর্থ নয় এটা যে তার সাথে আমাদের আচরণটা হবে সবটুকুই সামাজিকতা রক্ষা তাকে আমার অন্তরে আমি কখনোই আশ্রয় দিব না তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না মানে অন্তরে আশ্রয় দেওয়া যাবে না এই সামাজিকতা রক্ষা করতে গিয়ে কিন্তু আমি কথাটা এই জন্য উঠেছি আপনি যেদিকে যেতে এই সামাজিকতা রক্ষা করতে গিয়ে আমি আবার তাদের এবাদত আছে যে সমস্ত কাজে ওই সমস্ত কাজেও কিন্তু আবার শরিক হয়ে যাবে শরিক হওয়া যাবে না আমি হয়তো তার দাওয়াতে শরিক হলাম যেটা আমরা আলোচনায় আনছি কিন্তু আজকে আমরা দেখি পূজা মণ্ডপেও মুসলমান যাচ্ছে এবং তার পূজা তার ধর্মের এবাদত করতেও কোনো বাধা দেয় না এবং তার ধর্মীয় যে জায়গাগুলো পূজা মণ্ডপ হোক গির্জা হোক সেগুলো ক্ষতিগ্রস্ত করা তা বা আমরা প্রতিহিংসা পরায়ণ হয়ে অনেক কিছু করছি যেগুলা উচিত তো আমরা সুপ্রিয় দর্শক শ্রোতাকে লক্ষ্য করে বলবো যে ইসলামী রাষ্ট্রে রসুল্লাহ সাল্লাহ সন্না যখন অনুশীলিত হবে বা সেটা যখন আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব তখন একজন অমুসলিমও সেখানে তার মানবিক নিরাপত্তা যেটুকু সেটুকু শতভাগ সে পাবে এ মর্মে আমরা আমাদের আলোচক মণ্ডলীর কাছ থেকে যে বিষয়টি অবগত হয়েছি তাতে মনে হয় বুঝতে কিছু বাকি রইল না সুতরাং সুপ্রিয় দর্শক আসুন हमारा सर्विक जीवने नबी करीम सल्लाह अलीसल्लम सुन्ना तथा इलाहि विधान जीटा जतनी वस्तवये मध्यमें सेटार प्रति अदिक आग्रह हई आप अनुरागी हई एवं जीवन प्रत्येक परते पर धारणर मध्यमेरा समाज जीवन के करी सुसंहत शांतिपूर्ण एवं परलौकिक जीवने प्रत्याशा करब মুক্তি রী তথা জনাত মানকে কবুল করুন আকুলকা আস্তফলআম সাইলমসল আসসালামুকুম রহমাত আবরকত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 আল্লাহকে ভয় করতে পারে তোমাদের জন্য তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব ও পশ্চিমের মালিক